জীবন দিলে এই দেশের তরে যারা হয় না তোমাদের তুলনা তরে যারা হয় না তোমাদের তুলনা জীবন দিলে এই দেশের তরে যারা হয় না তোমাদের তুলনা লাখো প্রাণের দাম এনে দিলে লাখো প্রাণের দামে নে দিলে লাখ প্রাণের দামে নে দিলে বাংলাদেশের এই সীমানা ও ভুলবো না ধোমাদের ভুলবো না ভুলবো না ধোমাদের ভুলবো না ভুলবো না তোমাদের ভুলবো না ভুলবো না তোমাদের ভুলবো না জীবন দিলে এই দেশের তের তরেঞ্জর হয় না তোমাদের তুলনা জীবন দিলে এই হয় না তোমাদের তুলনা লাখো প্রাণের দামে নে দিলে লাখো প্রাণের দামে নে দিলে লাখো প্রাণের দামে নে দিলে বাংলাদেশের এই সীমানা ও ভুলব না তোমাদের তোমাদের তোমাদের ভুলবোনা ভুলবো না তোমাদের ভুলবোনা এ মাটির পরতে পরতে আজ মিশে আছে তোমাদের খুব চায় যদি ফের কেউ করতে দখল কোটি কোটি প্রাণে চলে উঠবে আগুন এ মাটির পরতে পরতে আজো। মিশে আছে তোমাদের খুন চায় যদি ফের কেউ করতে দখল কোটি কোটি প্রাণে চলে উঠবে আগুন এ মাটির পরতে পরতে আজো। মিশে আছে তোমাদের খুন চায় যদি ফের কেউ করতে দখন কোটি কোটি প্রাণে চলে উঠবে আগুন গাজি রে পুণ্য ভূমি শহীদ গাজি রে পূর্ণ শহীদ গাজিরে পূর্ণ ভূমি বিন্দেশিদের হতে দেব না ও ভুলবো না তুমাধের ভুলবো না ভুলবো না তুমাধেরে ভুলবো না ভুলবো না তোমাদের ভুলবো না ভুলবো না তোমাদের ভুলবো না জীবন দিলে এই দেশের তরে যারা হয় না তোমাদের তুলনা জীবন দিলে এই দেশের তরে যারা হয় না তোমাদের তুলনা লাখো প্রাণের দামে নে দিলে লাখো প্রাণের দামে নে দিলে লাখো প্রাণের দামে নে দিলে বাংলাদেশের সীমানা ও ভুলবো না তোমাদের ভুলবো না ভুলবো না তোমাদের ভুলবো না ভুলবো না তোমাদের ভুল বোন ভুলবো না তোমাদের ভুলবো না তোমাদের গড়াই দেশটা এখন হারিয়েছে তার স্বাধীনতা চলছে আজো জালিমের নিপীড়ন খনে ক্ষণে মনে বেড়ে চলছে ব্যথা তোমাদের গড়াই দেশটা এখন হারিয়েছে তার স্বাধীনতা চলছে আজো জালিমের নিপীড়ন খনে ক্ষণে মনে বেড়ে চলছে ব্যথা তোমাদের এখন হারিয়েছে তার স্বাধীনতা চলছে আজ জালি মেরিনি পীড়ন ক্ষণে খনে মনে মেরে চলছে ব্যথা स्वाधीनता के आते फिरे स्वाधीनता के आनते फिरे स्वाधीनता के आंते फिरे आरोप हब रवाना ओ भूलना तुम धेरे भूलना भूल ना तुम धेरे भूलना भूलना तुम धेरे भूल बना भूलो ना तुम धेरे জীবন দিলে এই দেশের তরে যারা হয় না তোবাদের বাড় তুলনা জীবন দিলে এই দেশের তরে যারা হয় না তোবাদের বাড় তুলনা লাখো প্রাণের দামে নে দিলে লাখো প্রাণের দামে নে দিলে লাখো প্রাণের দামে নে দিলে